ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন নাবিজ সাল্লাহ আলাই সাল্লাম সলাতে দাঁড়ালেন এবং সাহাবিগণ তার পিছনে ইক্তিদা করে দাঁড়ালেন তিনি তাকবীর বললেন তারাও তাকবীর বললেন তিনি রুকু করলেন তারাও তার সঙ্গে রুকু করলেন অতপর তিনি সাজদা করলেন এবং তারাও তার সঙ্গে সাজদা করলেন অতপর তিনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন তখন যারা তার সঙ্গে সাজদা করেছিলেন তারা উঠে দাঁড়ালেন এবং তাদের ভাইদের পাহারা দিতে লাগলেন তখন অপর দলটি এসে তার সঙ্গে রুকু করলেন এভাবে সকলেই সালাতে গ্রহণ করলেন অথচ দল অপর দলকে পাহারাও দিলেন